আমরারে এ ধরনের একটি দিনী বৈঠক আওয়ার এবং তৌফিক দান করছেন করি আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম মানবতার মুক্তি নবী মাহামের মুস্তাহিত ইতিপূর্বে দুইজন সাহেব থেকে মূল্যবান আলোচনা শুনছি মনিরুদ্দিন আহমেদ এবং শাহে আব্দুর রহমান বিনারক আলোচনার আসছেন এরই ধারাবাহিকতায় কিছু কথা আপনার লাগে আমরা সর্বপ্রথম আল্লাহ সুহান আমরা সুক্রিয়া আদায় করি আর যারা এই প্রোগ্রাম আয়োজন করছেন বিভিন্ন ভাবে সময় এবং শ্রম দিচ্ছেন আল্লাহ সুবাহ প্রত্যেকের এই মেহনতরক্ষা আল্লাহ সুহান আমরা যারা আইসি আমরা যারা উপস্থিত না আল্লাহ আমরা আল্লাহ সুহানা এইখান থেকে যে আলোচনা হয়েছে এর মাঝে সত্য যেটা হয়েছে আলোচনা সত্য রে সত্য হিসাবে জানার সেটা গ্রহণ করার তৌফিক দান হরকা আর যদি ভুল কিছু হয়ে থাকে সেটা সেটা থেকে আমরা আল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ যে সত্য হয় আল্লাহর আল্লাহ যেটা সত্য এই জন্য নবী মাহমুদ রসুল্লা সালিস্লামে তাই বিদায়ী হজর কিতা কইন যে আমি তোমাদের মধ্যে দুইটি জিনিস যাচ্ছি যারা স্কুলে পড়ছেন মাদ্রাসা পড়ছেন ইলা বক্তব্য এই দুই জিনিস কোনদিন পথপস্ত নাই এই দুইটা জিনিস কিতাব কিতাব আল্লাহ আল্লাহ কিতাব এবং রসুলামের সুন্না কোন আন এবং সুন্নারে আমরা আক্রিয়া ধরতাম আমরা একটু আগে আলোচনা করা শোনাতে আসলাম যে আল্লাহ সুবাহ ইসলাম সালা অন্য কি কোনো জিনিস আল্লাহ সুবানা গ্রহণ করতাম আমরা ওয়ে লাইফ জীবন বিধান হিসাবে ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান অন্য কোনো ফট এবং ফন আল্লা ইসলামটা কিতাব আমরা কাছাত ইসলাম ওই লগিয়া খেউর কাছাদ যেটা করছেন অটালামিল্লা ইসলাম খেউরাজ বেশিরভাগ মানুষের যেটা হয়ে অটা ইসলাম খেয়র জাতের ইসলাম আসলে আমরা ইবাদত করি এক আল্লাহর ইবাদত করি আমরা রসুল খান কিন্তু আমরা হল কি এক আছি না আমরা বিভিন্নভাবে বাঘে গেছি ডাড়ি দেখলে বুঝা যায় কোন দলের তুমি দেখলে বোঝা যায় কোন দলর হাগলি থাকলে বোঝা যায় কোন দলর মানে বিশ্বাসও বাঘ হয়েছে আমলও বাঘ হয়েছে এখন কিন্তু আমরা ইসলাম ছাড়া অন্য কোন জিনিস আল্লাহ সুবাহ করতে নাই কুমাল আমিন হোক আল্লাহ সুবান ইসলাম ছাড়া অন্য কোন জিনিস কচিন কালে আল্লাহ গ্রহণ করতে নাই ইসলামটা কিতাব ইসলাম ওই যে কাল আল্লাহ কাল আল্লাহ যেটা কইসলে যেটা কইসেন কোরআন এবং শূন্য ওই ইসলাম এই কোরআন সুন্নারে সপ্তাহী পাল্লা বুঝছেন খারা মানে সপ্তাহে পাল্লা বুঝছেন হারা বাংলাদেশের মুসলমান হলে সৌদি আরবের মুসলমান হোক সপ্তাহে এই এই উম্মার শ্রেষ্ঠ মানুষ তারা লেগে যারা আল্লাহ সুহান করছেন নবীর সঙ্গী সাথী হিসাবে তারা দিনরে ইসলাম রে বুঝছেন সঠিক ভাবে করছেন এই জন্য আমরা কোরআন এবং আলেম কনাই লাগে নবীর উত্তরাধিকারী আলেমের দায়িত্বই লাগিলা যে তাই নবীর কোন ফদ দেখাইতা আজকে আমার নবীর একটা আছে। আলেমদের দায়িত্বই লগিয়ারে পরিচালিত করতাম কিন্তু আমরা কি তা করি আর আমরা প্রত্যেকে করি আর সব তা বাদ দক্ষা আর আমার দোল যুগা আমার তরিকা দকা আমরা বাড়িতে এই উদ্দেশ্যে আমার ভুল থাকতে পারে আমার তরিকার ভুল থাকতে পারে দেশের তো প্রচলিত তরিকার ভুল থাকতে পারে কিন্তু রসুলের তরিকার কোন ভুল নাই এত আমরা রসুলের তরিকা কোনটা জানতে হইব আর একটা মানতেইবো আগে জানা লাগবো তারপরে মানতে হইব না বেশিরভাগ অনুসরণ করো ইন্টুতে আকানি জমিলত যদি বেশিরভাগ মানুষের ফতে চলো তাহলে কীতেই তুমি গুম রয়ে যাই বেশিরভাগ দলিল আজকে বেশিরভাগ মানুষ এসেন নামাজ বেশিরভাগ মানুষ এলাকার মানুষ কিছু সামান্য কিছু মানুষ আসলা। আমি জিগার করলাম জুম্মার দিনও কিতা অবস্থা জুম্মার দিনও তো মসজিদ পড়ে যায় কিন্তু এসেন নামাজতার আর ফজর নামাজে তো আরো ফ বেশিরভাগ মানুষ নামাজি তো বেশিরভাগ ফাটে চললে তো নামাজ বাদ দিল বেশিরভাগ বিচারি আসলে কিনা করেন ফয়সা কাহিয়া বিচার করেন তো বেশিরভাগ চললে তো ফয়সা কাহিয়া বিচার রায় দিতে বেশিরভাগ কইসেন তারা বুঝে না তারা প্রত্য তারা গুমরাহ আল্লাহ সুবান উল্টা কইছেন বিপরীত কইস আল্লাহ শুকুরগোজারী মানুষ ছিল কি কালীন খানুষ সকল রসদে যে নবীক মতো দেখা নিয়েছেন কিন্তু সব থেকে লম্বা হায়াত ফাইছেন যে নবী যে নয়শ বছর সাড়ে বছর দাওয়াত দিয়েছেন সামান্য কিছু মানুষ বেশিরভাগ করে সময় দলিল পারে না ইসলাম যখন তারা হয় যে তোমরা আল্লাহর দিকে রসুল আল্লাহর দিকে দিকেও তার মাঝে না রাস্তার আল্লাহ আস না তারা না হ্যাঁ এনে একটা কথা আপনি সতর্ক সাথে শুনতেইবো বারে গিয়া প্রশ্ন করতে পারত গিয়া যদি প্রশ্ন করেন আপনি আমার অসম্মান করল আপনার যদি প্রশ্ন দেখেন অনেক লিখিতভাবে ফটক আমি জবাব বাপদাদার কথা সমাজের কথা ও সময় ধরি বেশিরভাগ যদি বেশিরভাগ কুরন হাজি আপনার আমার মানতে আসত্তি আছে কোনদাদার কথা বেশিরভাগ কথা যদি কুরান হাদিস মিলে না তাহলে এটা মানা যাই তো নাই এর অর্থ নিয়ে বাপদাদার গালি দেওয়া লাগবে গালি দেওয়া লাগবে নে অসম্মান করা যাইব অসম্মান করা যাই সম্মান সাথে তার মানা যাইতো না আল্লাহ সুবাহ আপনি দেখেন যে এলাকাত আছি জনজা হয় জনজান নামাজের ফরেও দোয়া না এই এলাকা না লাগা এলাকা হরণ্য সত্য কিনা না আশেপাশে আপনি এলাকা আছে না খরণ কিন্তু আমরা এই এলাকার মানুষে আমরা খরি না সে না করিবা নাক দুইজন ভাই একজনে কয়েছেন কুরন নাই আর কইছেন যে রসুল সাল্লাই খরচৈন্যামে খরচন্যা যত বালা খা যুক না দোয়া করা না ভাত খাম নামাজ পড়া বাধ খাম কিন্তু আমরা আর লাই কুটিয়া গিয়া খুব কষ্ট করিয়া ঠান্ডার মাঝে আঘাত ফোরম ক্ষত রাঘাত ফোর মরজ ফটু বেশি পড়লে অসুবিধা আছে না বালা না বাদ খাম ফর্ম বালা তো নামাজ পড়া বালা খাম না নি নামাজ দুইটা খাতি বাড়ান না ফরজ নামাজ নিয়ম নাই দেখি এসেন নামাজ আপনি বাড়াই না নিয়ম নাই দেখি আপনি জানাজান নামাজ ফরজ নামাজ বাদে আমরারি এলাকা ফরজ নামাজ বাদে ইমাম সাহরে সব লোক জনাদ নামাজও না জনাদ নামাজের বাদে না এটা বীরু ফা না বিরুদ্ধে ফটো দিন আমরা বাড়ি এই শেখর বাড়ির আমরা খইয়া যাই যে আপনারা ফরজ নামাজ ফোরে ও দলিলটা তালাশোর যে ফরোজ নামাজ ফোরে রসুদ সাল্লাই নামাজ ফোর তাই দীর্ঘ নবপতি তেইশ বছরের মাঝে তের বছর মক্কা খাটাইছেন 10 বছর মদিনাত খাটাইছেন 10 বছর নবী মোহাম্মদ সাল্লাহ ইসলামের ইমামতি করছেন তাই ইমামতি করিয়া তাই সবরইয়া নামাজ করলার পরে সবর লইয়া কি আত্মারি দোয়া করছেন বালা দোয়া করা কিন্তু রসুল সাল্লা করছেন কিনা না রসুল সাল্লা নামাজ বাদে অনেক দোয়া শিকাইছেন নামাজ পরে অনেক দোয়া শিকাইছেন তেত্রিশ বার করে ফোরসুই একটা বর্ণাত আর অন্য আছে একদিনম্যানের লইয়া বইছেন ইমাম সাহেব ডাক দিয়া লইয়া বইসাম হিম সাহেব যে রসিলের কথা কুস রসিল কি সবরে নামাজ বাদে শাহবাই কেন দোয়া করিলা এটা খার অনুসরণ করলাম আপনি করলা সারে অনুসরণ করিয়া এই আমলটা করলো আপনি ওটা এখন আমার অনুসরণে করছে তখন চেয়ারম্যান সহ সবে আসিয়া গেছে বুঝে নাই সবে শিক্ষিত মানুষ সচেতন মানুষ এটা খার অনুসরণে আপনি এই আমলটা করেন কয়েক বছর আগে ইজতেমা হইল তিন দিনের ইস্তেমা হইল না কিদা ইহিনা টঙ্গির ময়দানে না বাংলাদেশের সবচেয়ে বড় কবি মাদ্রাসা এল হাটা মাদ্রাসা এই মাদ্রাসা নামাজ ভরে সব রোগে দেওয়া হয় না বাংলাদেশের বাদত যেটা কোনো স্থান পান আপনি পবিত্র অবস্থায় থাকলে আপনি দুয়ার অবস্থায় মানে খরার মতো যদি আপনার ক্যাপাবিলিটি থাকে আপনার যদি এইরকম অবস্থা তাকে তাহলে করতাম কারণে আল্লাহ ইন্ডিয়ান তরিকায় না সৌদি আরবের তরিকায় প্রত্যেকটা ইবাদত হইতে আল্লাহ গ্রহণযুক্ত ইবাদত যদি হয় তাহলে রসুলের তরিকা স্যার আল্লাহ সুবহান গ্রহণ করতানা যতই সুন্দর আপনি দুনিয়ার ব্যাপার খুব ভালা বুঝেন আপনি আমি দুনিয়ার ব্যাপার খুব ভালা বুঝি দুনিয়ার ব্যাপার যদি আয় তাহলে বাপদা খাই বুঝছি নবা মূর্ক আসবা তারা না দুনিয়ার ব্যাপার আহলেও কই আজকে দেখা যায় যে ও যে রাস্তা আছে জগন্নাথ রাস্তা রাস্তার লগে এক টুকরা জাগা আপনি দেখা আপনার লাগা বাড়ির খাইরা ই জমিনা আপনি আস্তা গিয়া দেখলা আরো জনগাইগজ কাটাইয়া দেখো খাগজ কাটাইয়া দেখি আপনার আপনি গিয়া খৈরা এই গাওয়া বিচার গাঁর সব মানুষ করবা তুমি তোমার বাপে থাকি বাফর যুগ থাকিয়া এই জায়গায় তারা সবে সবাই তে তুমি এখন আবার ইতনাটা লাগাই রাখা কিনা খাইরা মানুষে এই ফেতনাটা লাগাই রাখা তখন আপনি হইরা না নাগজ দককা। তখন আমি না না আগো যাতে এখানে আস্তে এলাকার মানুষ দেখছেন যে তোমার দাদার আমলাদি তোমার বাপার আমলিয়া তুমিও দেখা খাইরা তখন ওটা কইবা আমার বাপে বুঝছেন না কিতা কইবা জায়গা ফাইবার লাগি এক লাখ টাকার জায়গা দুই লাখ টাকার জায়গা বাপে না তোমার আমার দাদাই না বুঝছেন না দেখিয়া খাইরা তখন দেখোক গা আপনার বাবা বুঝছেন না স্বার্থামের কথা আলোচনা সুহানা মানুষ হে ইমানদার গোল তুমি দেন যারা ইমান আনছো আতিউল্লা আতিউ রসুল আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো ওলা তো আমার আমল করি না আমল গ্রহণ করা যাইতো না আপনার দুয়া নষ্ট হয়ে যাব আপনার নামাজ নষ্ট হয়ে যাব আপনার জিকির নষ্ট হয়ে যাবে কই জিকির কথা কইস আইসিল যে হু হু জিকির করা যাইবা করছেন হু হু জিকির সবাই মোল্লোর্মুর এখন তুমি যুক্তি দিয়া দেখা দিলাই তুমি আমি এলাম কে গীতা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফসি রে টুকরা আনলাই গাড়ি যদি একটা কিতা করে হেলিকপ্টার ডানা আনে আর মোটর সাইকেল ইঞ্জিন আনে আর ট্রাক্টর আনে আর গাড়ি বানাইলে দিব যে কোনো আমল ফুলো আর যে আমলটা যদি আমি মোহাম্মদালিসাল্লামর যদি তরিকায় না হয় মোহাম্মদ সাল্লাহাল্লাম যদি না হয় আল্লাহ সুতরাখর এই জন্য আপনি আমি যখন পরিশ্রম করবো আমরা ইমানের বিষয় হোক আর এটা আমলের বিষয় হোক এটা কোরআন থেকে আর কোরআন সব থেকে বলা যারা বুঝছেন কেরাম আপনি সব জায়গা দেখি দেখবো আমরা কোন এলাকাত উবাইয়া ফলেন ফলেন কিনা তোলাম কিতাবাদি দেখলাম কোনো জায়গা বইয়াও নাই উবাও নেই উবাইয়াও নাই কিন্তু আমরা মায়ের লেগে না বুঝিয়া ফোর মায়ের কেতা না বোঝা পড়তায় কারণ বইয়া আমরা মানুষ আপনার অমুকরা দলিল অজুর অমুক হজুর অমুক খুজুরি বুঝছেন নানি দলিল কিছু না খুজুরের দলিল খুজোর সমাজের দলিল কী দা তোমার বাপদাদাই করছেন নী তোমার মাপদাদাই করছে না এটা দেখ আমার মামদাদাই তো মূর্তি পূজা করছেন আমি আল্লাহর ইমাদত করতাম যে দলিল কোনদিন কোন মুসলিম মানে তোমার দলিল মানলে জ্ঞানী মানুষ হিন্দু ধর্ম জ্ঞানী মানুষ নাই বৌদ্ধ নাই আল্লাহর আল্লাহর ফক্ক থাকি মোহাম্মদামে কোন কথা কৈছেন না যা আল্লাহ ব্যাপারে যা আল্লাহ যা তা সাব্যস্তা হাকিদার সুবহান গ্রহণযোগ্য হইতেইলে এটা দলিল প্রমাণের ভিত্তিতে হইতে জ্ঞানীদের কাছ থেকে জানতাম আল্লাহ সুবাহ আমি কোরআন করতাম পারি না হাদিস ফতাম অনেক জিনিস আমরা জানি না যখন জানি না ইসলামের যে ফাস আলু আহ ইনকাত তুমি যদি জানো না তাহলে যারা জানে তারা জিকার করো জিকিরদেরকে জিকার করো লমদেরকে জিকার করো কিন্তু আহলেম হাতি উঠিয়া তুমি যদি সে তারা তারি যাইব না ফটে গিয়ে বিব তাড়াতাড়ি আল্লা সুবান এই ব্যাপারে যদি আমরা সচেতন হইতাম পারি যে দুনিয়ার ব্যাপারে জাগা লইতে গেলে কাগজ চেক করি আমরা সম্পদ দুনিয়াতেই চেক করি সোনা লইতে গেলে যদি এই এলাকার সবথেকে বড় আলেম জৈন লইয়া দেন গিয়া কইন চেক করি দেখো চাইবা ঠিক আছে কিনা না ইসলামের ব্যাপারে যখন আইব তখন আপনি আমি যদি এইভাবে চেক করিয়া আমল করতাম পারি তাহলে ইনশাল্লাহ এই যে সমস্যা অনেক সমস্যার সমাধান ওই জীব আমরা বাপ দাদাই লাখ তখন তারার ব্যাপারে কি ফসল হইবে তারার ব্যাপারে ফাইসলাটা কি তাহলে এখন সিএনজি কি আমার দাদা দেখলা। শুনছেন না এখন খোক গাছ আমার দাদার সময় বা আপনার দাদার সময় সিএনজি আসিল কিনা না আমার কথা বুঝলামি আমরা এই আজ তাকিয়া পঞ্চাশ বছর আগে সিএনজি আসিলনি কী না গ্যাস ইকি আমরা ফাইছি না আমরা ফাইজি করিয়া কিন্তু না গ্যাস নয় আবার হয়েছে না এখন এই এলাকার মানুষের ফির মুড়িদি মানে ফিরর মুড়িদ বেশি না আজ থেকে পঞ্চাশ বছর আগে বেশি এখন বেশি না আগে বেশি আসলা। আগে বেশি আসতে আগে একজনও গ্রামের মানুষ খাওয়া গেছে না জান ফির মুড়ি নাই কিন্তু এখন অনেক কোনো ফিরত মুড়ি না ইসলাম বুঝছে না বড় সদুটা হন চিন্তা করে হেনে খাওয়াইতাম কেন এখন বুঝি যে হেন্টে গিয়ে বড় লাগে আমার মা আর ম আমি হেঁটে খাওয়াইতাম হেঁটে গিয়ে খাওয়াইতাম এই এলাকার কোনো মানুষ কোনো গাঁতের ভিতরে আমার চল্লিশ দিন এখন টাকেনি কর মনে করেন যে গাঁত ভিতরে হামানির নাম ইসলাম নাই ইসলাম অন্য গিয়ে বৌরে লাই থাকতেই বাচ্চারা লহেয় থাকতেই বাচ্চা ফেস আপ করবো খাবার মাজে ভর্ত হইব গুধইয়া গিয়ে আবার নামাজ ভরতে হইব দু লোক তারপরে চেষ্টা করতেই ওগুলাম ইসলাম রস ইসলাম আমি আমি রোজা রাখি রোজা সারি আমি নামাজ ফি আমি যখন রোজা সময় তখন রোজা আমি যখন গীতা করি আমি বিয়া করছি তারপরে গীতা কইসা আনসি ফালে ইসলামী নিজে আমার সুন্নতি অবজ্ঞা লোচ্ছে আমার অন্তর্ভুক্ত ইসলাম যখন আপনি আমি বুঝবো তখন দুহাই দিয়ে ইসলাম চলে না আল্লাহ সুবাহের সানে কোরআন করিমো হইসেন যে ইহুদি এবং খ্রিস্টান লোক যখন পন্ডিত তারা ধর্ম জাতিক তারা জ্ঞানী যারা আছিল তারা কীভাবে তারা কিতা করতো তারা মাল খাইতো আল্লাহ আর কি তারা রে আল্লাহ রাস্তাতে গিয়া ফিরাই রাখতো আল্লাহ রাস্তাতে কি তা করতো ফিরাইয়া রাখতো এখন নামাজ আপনার আমার বাড়ি বেশি আপনার সাধারণ মানুষের বাড়ি বেশি হয় না আলামর বাড়ি বেশি হয় নামাজ আমার কথা বুঝলাম নামাজ এটা সাধারণ মানুষের বাড়ি না এখন কোজা চাই যে মিলাদ সাধারণ মানুষের বাড়ি বেশি না আলেমর বাড়ি বেশি মিলাদ বল আমল মিলাদ যদি উপকারী জিনিস হয় কারণ নামাজ পড়তে হইলে ফয়সা খেদে না নামাজ পড়লে ফসা খেদে নামাজ মিলাত ফল দেওয়া লাগে হাদিয়া দেওয়া লাগে লাগে কিনা না হাদিয়া সারা মিলাতেই দেখ মানে একদূরে হইব না মিলাত ফোর তুমি আমার বাড়িতে একমাস মিলাত পড়বাই প্রত্যেকদিন আসে মিলাদ মা মিলাদ ফলায় তখন বুঝবা কারণ কি দা কারণ ব্যবসার বিষয় ইস্টামর বিষয় এগুলো তাই তাই যে কিতাপ কিছু বক্তিষ্টা কইল আমার বাপ মরছেন একজনের আর খান আর ওজনে কেনে খানদ খানে আইলে টান কোন দুঃখটা আইলো আমার বাপ আমি খান দিতাম ইয়ে আপনি খানতেনখানে আমার আপনি যদি লন্ডনের বাড়ি হয়তো একলা আর যদি গরিব মানুষ হয় তার বাড়ি খান্দা লাখান কোনো জায়গায় আয়ো উঠলে লামাই না আর কোনো জায়গায় দেখা শর্টকাটে শেষ গরিব মন্লে তার কোরআন তেল আউট করতে খবর নাই তার আয়োজন আছে আর যদি মন্ডলে দেখা অভাব নাই কারণ আইলেও তো খতম করলে পয়সা পাইবা ইনও সাহায্য করলে পয়সা পাইবা তো বুঝা গেলে গিভ এন্ড ঠিক পয়সার ব্যাপার গেছে আপনারা আমার সতর্ক হইত আপনি মানত দিন আপনি জানত রায় তিনটার সময় বাচ্চায় উঠে খানদের ছোট বাচ্চা সাত মাসের বাচ্চা এক বছরের বাচ্চা গলার মধ্যে সাল আলাইসাল্লামে এইভাবে কি কোরআন লেখিয়া খৈরাতো বা এইভাবে দিশন বাঁধিয়া আজকে কি আরব জাহানের কোথাও আসে এটা খালি ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশে বেশি আরো কিছু জায়গাতে আছে এটা কোরআন খান যদি বান্ধিয়া দেয় তাহলে কোরআনটা অবমান না করলো কারণ কোরআন যখন বান্ধিয়া দিল যে হাঁটিল এ ফাঁক দাফাক অবস্থায় হাঁটের ফাখ দাফাক জায়গা যার তার শরীর কোনো সময় কিদা হর বড় পবিত্র ছোটোও পবিত্র এই অবস্থায় যদি সে কোরআন বানিয়ে রাখে তাহলে কোরআনটা অবমান না করলো আর যদি কোরআন দাস টাকা তামিমা ব্যবহার করলো সে রক্ষা কবচ ব্যবহার করলো সে সির করল তাহলে কি দা করতো রাতকু তিনটার সময় তো খানদের রাতটা সময় বাসায় যদি খানদের তাহলে আমার ছোট বাচ্চা মুখস্থ করলাই সূরা আছে না প্রায় সবর আল্লাহ নাচ মনে আছে না মুখস্ত আছে না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 আপনার গোলাতা আর একটা ক্ষতি করলা যে ওই ব্যক্তি কিতা করল আমি আল্লাহ সুবান এই কথা আল্লাহ রাস্তা যাবে এখন আর আমল করা লাগতো না তো আপনি চিন্তা করার আমার তো গোলাত বান্ধা আছে আমার আর আমল করা দরকার কি আমার শরীর বন্ধ করছে উগুদিয়া বন্ধ করছি আর বালির বান্ধাতে ইয়াটা কিতা করিয়া ডাকা চৌহ চৌর এখন মাটি নাই এখন নতুন তরী কাই লি ল মারিয়া বন্ধ করে দিবে রসুলকে রসুল কি মাটিতে আগ গাড়বা তাবিজ পি তাবিজ গাড়তে রসুলা যে বাকার তেল আরা করেন এখন তুমি তোমার আঙুল তো বাদ দিয়া এখন তুমি আমার সুরা এক শরীরের সামনের রংশা খর্তা হবেন আপনি যদি ঘুমাই তাহলে আপনি নিরাপত্তার মাঝে থাকবা নালা আঙুল বাদ দিলেছেন আপনি তো রসি দিয়া বান আপনি কোরআন মান দিয়ে দিছেন আপনার সমাজের ভিতরে তামার সমাজের ভিতরে আপনার বাড়ির কুণার ভিতরে আপনার বাড়ির মাঝে লোহার দিচ্ছেন গরমের মাঝে তাবিজ আমার এক আহ দুলাবাই গিতা দিয়েছি আমি যখন আহ দুবাই থেকে আইলাম আয় নাকি দুলাবাইয়ের দোকান গেছে দুলাবাইরা অমুক দিছ অমুক সাবে অ তখন আমি কইলাম যে এই সাইডটা বাদ দিয়ে আনিয়ে আপনারা দিল যদি আপনি আমল করতকে আমলে রাস্তাটা কি আপনি আপনি বুঝুক্কা যে কোন জায়গা ফায়দা আপনার আতের মাঝে বান্ধার ফায়দা গোলার মাঝে লঠানি ফাইদা আপনার গরাত গাড়ার মাঝে ফায়দা না আমল করলে মাঝে ফায়দা আছে ফাইদা আপনি আপনার বুঝুক্কা আর আল্লা আখল দিছন আল্লাহ গরু দিন তারা আষ্টুকাত তার আখল দিছে আপনি আমি মাছ খাই মাছ খাইতে গাছা ফালে খাই হাটা ফালে ইয়া খাই হার নিক গোলাত লাগিয়ে যাব এই কারণে আমরা বুঝি আর ই দিনের বেপারে ইয়ারলে আমরা কিলা যেন বুকাব নিযাই যে যেটা লেমটা ভির মরি যায় নামাজ পড়ে না গাঁতে আসে সারা জিন্দি গাঁতের মাঝে আসে মানুষ পড়ছে নাগ করেন ত্যাগ করেছে না কত দিনের মাঝে গুসল করছে না ওগুলো মনে করি দাওয়াত তারা যদি মেঘ মানুষ হয়ে থাকেন তাহলে তারা মেঘ মানুষ হয়েছেন কি যে আল্লাবাদ আমরা কি তা করতাম আমরা তো আল্লাহাদতাম এখন আমরা আল্লাহর ইবাদত বাদ দিয়ে এখন তারার ইবাদত নিয়ম বাতিল দেব খবরের নিয়ম বাতিল আপনি তো এলাকা দিলা এমনি খবরের নিয়ম বাতিল আর নিজেরা দাবি করে খুব বুদ্ধিমান মরা মানুষের কি বাল্টি বিল্ডিং এর দরকার আছে মরা মানুষের কি লাইফ দরকার আছে আল্লাহিক যারা সালেহীন মানুষ তারা তার আল্লাহার ইবাদ ডাক আমি ডাকর জোয়া আমরা এইখানে বিশ্বাস করি না আমরা আল্লাহ আপনি হুমতা নাই আমরা এখন শাহজালাল আপনার কাজ আমরা আর আল্লা খবল করবা এক হলে মরা আর আল্লাহ করে তুমি ডাক আমি ডাকর জবাব দিবো আল্লাহ করে সার আগর ছাসা হাসি তোমার তুমি যদি আমার ডাকলেবাই আল্লাহ কইলে আল্লাহ সুমানা আল্লাহ আমার দেখো আল্লাহর এই কথা আমরা বিশ্বাস করি না বুঝছেন না আম্মা কইরা তোর কিছু পয়সা লাগলে আমার কাজ সাফনে কিয়া কইরা লাগাওয়াড়ির বাবির কাজ বাবির আমার একটু পয়সা দিতা আপনার করব আমি তো কইলাম তুই বাড়ির মায়ের রাগ করেন বা আপনারা আমার চলার ফট দেখা দিছেন আল্লাহ সুবান আর আত্মতৃপ্তি পাই রা ও খুয়াইছিস আমার বাফর কথা খুবইছি এই বছর আনিয়া সাত গরু দিয়া করে খোয়া খুয়াইছি আর সবাই ফুসাইয়া দিল্লা সুবান আমরার মানুষ মারা গেলে রসদর শূন্য তৈলিয়া মরা খানি ফাটাইতে দিন ফাটাইতা তিন দিন পর্যন্ত মরাবাড়ির মানুষ তিনদিন পর্যন্ত সুখ পালন করতে পারে রান্না বাড়া থাকতে পারে তিন দিন পর্যন্ত মারাবাড়ি পাঠাইতা আর আমরা মারাবাড়ি খাই ভালো গিয়া খাই চল্লিশ দিন বাদে গিয়া আবার খাই তিন দিনের দিন ক্ষীর কিচুরি কিতাকিটি আহ এই খোলা টোলা দিয়া ফল দিয়া খাই আর চল্লিশ দিনের দিন আবার ইটা দিন বড়টা মরা মানুষ মারা গেছে এলাকার মানুষ হয়েছে তোর মাফল লাগিয়ে তোর মাফল লাগিয়ে খানির আয়োজন কর আন্দার খাবা আপনার ক্লাস আপনার বাচ্চা যদি রিজাল্ট পালা তে তখন যে কিছু খাওয়া মানে রিজাল্ট বালা হলে কই খাওয়া খুশি হয় আর মনলে খাওয়ায় মানে মনের কারণে কি খাওয়াইতো আমি খুশি হয়েছিরাইত না মরা মানুষের ফাটাই আর আমরা মারাবাড়ি খাই খাই আত্মতৃপ্তি পাই আল্লাহ তাহলে আমরা বুঝার তৌফিক দান এইভাবে অসংখ্য জিনিস আমার সমাজ আছে অসংখ্য জিনিস আছে শেষ করা যাইতো না যে মা আল্লা মানুষের সাতটা জিনিস কে বিহ করে তুমি জান দিন দিয়ে কে বিহা করি আমরা ফয়সাও চাই সৌন্দর্য চাই বংশও চাই তার মালও দিত ও তা আমি লেয়া করতে বিয়া ইস্তাম কি বিয়া সহজ একশো জন মানুষের এলাকা থেকে গিয়া গিয়া খাইলা ফুরির বাড়ি গিয়া খাইলা অটাও যৌতুক আমরা বুঝার তো সম্মানিত উপস্থিতি আমরা আজকে আর গেছে আমরাও যাই তেমনই আল্লাহ সুহান দান হরক্ষা আমরা যাতে যা শুনলাম যা আমি হইলাম আমার আমল করার তৌফিক দান্কা আল্লাহ সর্বপ্রথম আমার আমল করার তৌফিক দান হুরক্ষা আমার পরিবারের আমল করার তৌফিক দান হুরক্ষা আমরা যারা শুনলাম আমরা আমল করার তৌফিক দান হরক্ষা আমরারে কোরআন এবং সুনারে যথাযথভাবে অনুসরণ করার তৌফিক দান খুক্কা আমরা মূর্দি গানের মাফ করি আমরারে আল্লাহ সুবাহায় কোরআন সুন যে জীবনযাপন করার তৌফিক দান হরকা অনেক মানুষ অসুস্থ আছেন আল্লাহ সুবান সুস্থতা দান হরক্ষা অনেক ঋণগ্রস্ত আছেন আল্লাহ সুবাহতাল ফরিদক্ষা আল্লাহ সুবাহান আমরা যারা মাইয়াত আছেন তারারে মাফরি দক্ষা জান্ন আল্লাহ সুবাহান আমরারে কোরআন এবং সুনারে আকিয়া দরিয়া তৌফিক দান হুরক্ষা সব দল মত তরিকা মাঝহ এগুলার ত্যাগ করিয়া প্রথম মলমূল্য যারা মানুষ সকল আসলাম তার মাঝে শীর্ষস্থানীয় যদি সহিদিশা পৃথিবীর কোন আলেম কোন হক আলেম এটা হইতে পারেন না যে কোর আন মানিও না হক পন্থী আলেম হইতে হইলে তাই হইতে অনুসরণ করো আরে মাঝে শীর্ষে আসতেন আমরা ইসলাম আল্লাহ সুবান ফারাক করিয় না তুমি দেন আল্লাহ সুমান মিনাল্লাফার রাখো দিয়ে না হম তারা দিনের মাঝে কিতা করছে ফারাক সৃষ্টি করছে তুমি আপনার কোন সম্পর্ক নাই আলোচনা দল বানাইছে আমরা মালিকি ঠিক কেউ কইলে আহ্লিয়া সালাফি ঠিক ঠিক আল্লাহার কথা ঠিক কার কথা আল্লাহ কথা ইসলাম নামে কোন দলাদলি নাই হে আপনার একটু আগে আলোচনা কোন মাস্টার লাইয়া আমার এক থাকতে পারে আমরা এক ঘরের মাঝে খাই সব সব কি একমত থাকি সব দেওয়া পারে আমরা মুসলমান আমরা মাঝে অনেক বিষয়লাভ থাকতে পারে বুঝার মাঝে পার্থক্য থাকতে পারে কিন্তু আমরা সব একই মামরি গিয়ে নামাজ পড়ি আজকাল কী তো হয়েছে মসিদও গিয়ে নামাজও পড়ে নিউর কয়েকজন মানুষের আর এনতা খালি সাইন হ্যাঁ দেখো হৌ পাটির লৌপাটির মা মোহাম্মদ নাই রোহামা ও রসুল্লার সঙ্গীস আছে আল্লাহ আমরা বুঝার তৌফিক দান্কা আমরা হিংসা বিদ্বেষ গ্রুপ করবার লাগিয়েছি না আল্লাহ সুবান আমরা আমরা দিন লাগিয়ে একজন আল্লাহ লাগি ভালোবাসতামি আর আমার লাগে